আসসালামুকমিক আলহামদুলিল্হি রবিলামমিন সলা সিল্বাহমুরসলীন ওলআ ও আজমাইন আমিরকে আপনার কুরআন পাখের رحمت বরকত মগফরত দান করুন আপনার কোরআনে পাকের তিলাওয়াত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন কোরআন বুঝে তার উপর আমুল করার তফফিক দান করুন সুপ্রিয় দর্শক দেশে বিদেশে কাছে বাইরে দূরে যে যেখানে আছেন পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আমাদের হলুমুল কোরআন সিরিজ চালু রেখেছে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেছি আজকে একটি নতুন বিষয় আপনাদের সামনে পেশ করব যে বিষয়টি আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি বিষয়টি হচ্ছে আলমোহক ওয়াল মুতেশে আরবি শব্দ বাংলাতেও আমাকে এই শব্দ ব্যবহার করতে হবে এবং এই শব্দটি ব্যবহৃত হবে তবে মহক্কাম বলতে আমরা কি বুঝাই মোতাহাবে বলতে আমরা কি বুঝি এর আলোচনায় তা স্পষ্ট হবে এবং আশা করছি ইনশা এরপর যখনই আপনারা মহক্কাম শব্দটি শুনবেন এবং মোতাসবে শব্দটি শুনবেন আপনারা সে বিষয়টি বুঝতে সক্ষম হবেন প্রথমেই আমরা এই দুটো শব্দ ওর আনে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাপাকে দুটি শব্দ আ ব্যবহার করেছে আমরা দেখতে পাচ্ছি সুরা আলে আগ্রনের সাত নম্বর আয়াতে আ্লা পাখ এ দুটি সবদের উল্লেখ করেছেন। আলা পাের শাত করছেন আউজবিল্লাহ মনা তুনের রাজিমহুলাদিজে আ ল কিতা মিনহু আয়াত মিনহু আয়া তু মহকাম উম্মুল কিতাবিওয়া উখর উমুতেসা বিহাত। فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ بْتِغَاءَ الفتنة. الْفِتْنَةِ وَبْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهِ وَالرَّاسِخُونَ يَقُولُونَ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا মা সপ্তম এবং তেলাওয়াত হল সুরা আল এমরান থেকে যেখানে আল্লাহ রাবুল আলামিন এই দুটি শব্দ ব্যবহার করেছেন এবং দুটি শব্দের মোটামুটি একটি সংজ্ঞা এবং পরিচিতিও আল্লাহ পাকর আনে এই আয়াতে দিয়েছেন এক আরো একটি আয়াত আমরা দেখতে পাচ্ছি সুরায় হুদের মধ্যে প্রথম আয়াতি আল্লাহ পাককে করেছেন সেখানে আল্লাহ পাক বলেছেন কি সুপ্রিয় দর্শক প্রথম আয়াতই সুরা আল ইমরানের সেখানে আল্লাপাক নাজিলকৃত আনে দুটি ভাগে বিভক্ত করেছেন একটির নাম দিয়েছেন তিনি মহকেমাজ আরেকটির নামকরণ করেছেন মুতে শাবে তাহলে বোঝা যাচ্ছে ওর আনে ধরনের আয়াত রয়েছে আর সুরাই হুদির মধ্যে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে সে আয়াতে আল্লাপাক এর সাথ করেছেন এ কোরআন এমন একটি কিতাব যার প্রতিটি আয়াত হচ্ছে মহকাম এবং আল্লাহর পক্ষ থেকে তা নাসিলকৃত তাহলে বোঝা গেল যে এ আয়াত দ্বারা কোরআনের প্রতিটি আয়াত মহকাম আর ওই আয়তে বোঝা গেল কোরআন এর আয়াতগুলো দুভাগে বিভক্ত তাহলে এর সমন্বয় কি সমন্বয় খুব সহজ আলহামদুলিল্লাহ এভাবে যেখানে বলা হয়েছে কোরআনের প্রতিটি আয়াত মহকাম তার অর্থ হচ্ছে এই আয়াতগুলোতে কোনো ধরনের সন্দেহ বা অন্য কোনো কিছুর অবকাশ নেই বরঞ্চ এইগুলি এত মজবুত যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মিল্লাদ হাকিম ইন বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে যে যিনি মহা হেকমতওয়ালা এবং খাবির অত্যন্ত মিল্লাদ হাকিমুল হাবির মহাবিশেষজ্ঞ আল্লাপাকে সব করেছেন কি হুয়াল্লাদি আনসালা আলিকাল কিতাব আনসালা আলিকাল কিতাব আল্লাপার আপনার উপর কিতাব নাজিল করেছেন মিন সেই কিতাবের কিছু অংশ আয়াতুন মহকামাত কিছু আয়াত রয়েছে যেগুলো মহকাম হুন্না উমুল কিতাব আল্লা বলছেন এগুলি হচ্ছে কিতাবের মূল ভিত্তি আসল উম্ম মানে ভিত্তি মান যেমন পরস্পর সাত্রিশ আচ্ছা এরপরে আল্লাপাক বলছেন ভীম শেখ আর যাদের অন্তরে বক্রতা আছে ফি কলুবিহীম জ্যাক জায়ক মানে বক্রতা অনুসরণ করে আনের যে সমস্ত আয়াত গুলো মুতেষা বিহা সেই আয়াতগুলো তারা অনুসরণ করে থাকে কেন ফায়ত্তাবি উন মা তেশা বাহা মিন তারা এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমি অগ্রহণযোগ্য করেছি এই জন্য তাল বিভিন্ন অর্থ আছে সেখানে আলোচনায় আমরা সেটা নিয়ে আসবো পাক বলতেছেন ওয়ামায় আলহাম এগুলোর সঠিক এবং হাকিকত কি আল্লাহ ছাড়ার কেউ জানেন না এবং যারা জ্ঞানের মধ্যে সবচেয়ে কঠিন ভাবে জ্ঞানী তাদের বক্তব্য হলো আমরা এর উপর ইমান এনেছি আমার নী অর্থ আমাদের জানার দরকার নেই বা জানি না জানি আমরা আল্লাহর কালাম এতে যথেষ্ট আমরা ইমান তারা বলে কুল্লুমিনা এর সবগুলোই তো আল্লাহর পক্ষ থেকে মহকাম হোক আর মতো সাবে হোক সবগুলি তো আল্লাহর পক্ষ থেকে দর্শক কি বুঝলাম দুই ধরনের আয়াত রয়েছে এক ধরনের বলা হচ্ছে মহকাম আরেক ধরনের বলা হচ্ছে মোদাসবে আবার অন্য বলা হয়েছে সব কোরআনের সবকিছুই মহকাম তো যেখানে মহকাম বলা হয়েছে সেটা আমি আগেই বলেছি তার মানে আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে তাতে কোনো রকমের সন্দেহ অবকাশ নেই তাতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই এবং সেগুলো এমনভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল নাজিলকিত যে সেখানে কেউ বক্রতা সৃষ্টি করতে পারবে না এটা হচ্ছে তার মূল হিসাবে মৌলিক দিক থেকে অন্যদিকে যে এতে যেটা বলা হয়েছে যে কিছু আছে মহকাম কিছু আছে মুতাশাবে তার অর্থ কি এবং আমরা যেটা বলেছি যে আল্লাহ পা কি একমাত্র তার অর্থ জানেন যেগুলি মুতাশা হবে অন্যরা এর দ্বারা বোঝা যায় জানে না তার অর্থ তাদের পক্ষে জানা সম্ভব নয় তাদের ইমান ব্যাস একটাই ওরা তো সবাই বলে যা কুলু কুল্লুমিন্দর আমানি আমরা ইমান এনেছি বাস যথেষ্ট সবগুলি আল্লাহর পক্ষ থেকে কোনগুলো সে আয়াত চলুন আমরা প্রথমে মহকাম আয়াতের বা মহকামের পরিচিতি লাভ করি মহকাম আর মোতাসাবে এটাকে বলা হয় বিপরীত অর্থে দুটি শব্দ মহকাম যে অর্থে ব্যবহৃত হয় ঠিক তার বিপরীত অর্থে মোতাসাবে ব্যবহৃত হয় তাহলে মহকাম কাকে বলছে মহকাম আবিধানিক অর্থে হচ্ছে কোনো একটি বিষয়কে খুব শক্তভাবে করা সম্পন্ন করা আর পারিভাষিক অর্থে কাম বলা হয় স্পষ্ট যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই বললেই মানুষ বুঝে যে এর অর্থটা কি দাঁড়াবে অন্যরা বলছেন বিভিন্ন মত থাকতে বিভিন্ন ধরনের অর্থ হওয়ার সম্ভাবনা থাকলেও একটি অর্থেই সেখানে কি থাকবে সেটা সীমাবদ্ধ থাকবে আচ্ছা আর কেউ বলেছেন যে স্বয়ং সম্পূর্ণ শব্দ বা স্বয়ং সম্পূর্ণ অর্থ স্পষ্ট বর্ণনার দিক থেকে সে অন্যের মুখাপেক্ষী নয় আমরা উদাহরণ সহকারে সেগুলো সামনে নিয়ে আসতে পারি ইশা আল্লাহ এরপরে রয়েছে মুতাবে মুত কাকে বলে কোরআনের আয়াতের ভাষায় বোঝা গেল যে যারা বক্র অন্তরের অধিকারী তারা এই মুতা সাহাবে আয়াতগুলোর পিছনে পড়ে সেখান থেকে তারা তাদের নিজের ইচ্ছা মতো নিজের স্বার্থ অনুযায়ী আয়াত বের করে সেগুলি ব্যবহার করার চেষ্টা করে এই জন্যই আল্লাপাক বলেছে বক্রতা যাদের অন্তরে বক্রতা আছে তারা এই মোতাসবে আয়াতগুলোর কি করে মানে অনুসরণ করার চেষ্টা করে সুপ্রিয় দর্শক এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহ নির্দেশ যে ঘটনা অত্যন্ত ইমানীমদুল্লাহ বিনসেন মুী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় सकाल साढ़े छंगल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 সুপ্রিয় দর্শক ফিরে এসেছে আবার বিরতির পর আমরা বলছিলাম মুতাসবে আয়াত কোনগুলো সেগুলির পরিচিতি কি সে সম্পর্কে আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করব মুতা শব্দটি সিন বাহা এ তিনটি বর্ণের সমষ্টি এর অর্থ হচ্ছে একটির সাথে আরেকটি এমন ভাবে সাদৃশ হয়ে যায় যে একটাকে আরেকটার সাথে কি করা যায় না তাই বিচ্ছিন্ন করাটা মুশকিল হয়ে পড়ে পৃথক করাটা মুশকিল হয়ে পড়ে দেখতে তারা এতই কাছাকাছি হয় আমরা বলি যে লোকটি দেখতে উন্মুক্ত মতো দেখা যায় এ ধরনের কোরআনে পাকিবেশিক অর্থ হলো মুক্ত সাহের অর্থ হলি যার জ্ঞান যার অর্থ একমাত্র আল্লাহ পাক তার নিজের জন্য কি করেছেন সীমাবদ্ধ রেখাচ্ছেন বান্দাকে সে সম্পর্কে অবগত করার এটি হচ্ছে মোতাহাবে আবার কেউ বলেছেন হুয়া ওরিফাল মুরাদু আবার কেউ বলেছেন মাহতামালা যে এমন একটি বিষয় যেখানে একাধিক ব্যাখ্যা করার সুযোগ থাকে এমন আয়াতকে মুতা বলা হয় আচ্ছা আবার কেউ বলেছেন যেটা বর্ণনা করার ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষে মানে এককভাবে যে নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না সোজা কথা আমরা মহকামের যে অর্থ বলেছি তার বিপরীত অর্থেই মোতাশাবে বোঝানো হচ্ছে তবে এ দুটো বিপরীত অর্থে ব্যবহৃত হলেও কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় একটার সাথে আর একটার কিনাই বিরোধ নেই সাংঘর্ষিকতা নেই যদি আমরা এটাকে এভাবে ভাগ করি যে और आन करीम अर्थर दिखे तार्नता आज विभिन्न अर्थ व्यवहित है और शब्द दिखा भी जो एक अर्थ व्यवहित है तो हमें यहाँ ता जिन हो गई एट्ट अर्थबोधक आयात गुजर সেগুলো হচ্ছে আর অস্পষ্ট অর্থবোধক অর্থাৎ যার হাকিকত সম্পর্কে জানা সম্ভব নয় এমন আয়াতগুলো মোতাসাহের অন্তর্ভুক্ত তাহলে একটা সাথে আর একটা দ্বন্দ্ব নেই বরঞ্চ দেখা যায় অনেক ক্ষেত্রে মোতাস আয়াতের তা স্থির করা সম্ভব কিন্তু হাকিকত পর্যন্ত যাওয়া সম্ভব না এই কথাটাই বলছে এজন্য আমরা देखते विभिन्न ग्रंथे चयन कान विशेषकर इमाम सैयी रहा विषय गुलते सब अर्थ जो एक सदृश्य ठीक एक्टर एक्टर कुरान, है कुरान् सबग आयात ही एकटारे सदृश रही गल्ला पको अभी नाजिल करता मुते পরস্পর সাদৃশ করে কিতাব নাজিব করেছে তার প্রভাব কি জানো তাদের মধ্যে এমন মেল রয়েছে যখন এ আয়াত গুলো করা হয় বারবার তেলাওত হয় তকশায়ুমিন তখন কেঁপে উঠে আর বলে কেপে উঠে কি কেঁপে উঠে চামড়া আমরা বলি না অনেক সময় দেখুন আমার পশম দাঁড়িয়ে গেছে যারা আল্লাহকে ভয় করে তাদের কথা বলা হয়ে যায় এরপর আস্তে তারা ইস্তিমিত হয়ে যায় এরপরে তারা আল্লাহ মনোনিবেশ করেছেন পরস্পর সাব্রিশ পূর্ণ একটি কিতাব তাহলে এই কোরআন পুরোটাই মুতে হবে এই কোরআন পুরোটাই এই অর্থে দেখা যাচ্ছে কিন্তু ওই আয়াতের আলোকে মুত সাহেবে হচ্ছে ওই সমস্ত আয়াতগুলো যেগুলো অস্পষ্ট যেগুলোর একাধিক অর্থ হতে পারে যেগুলো আল্লাহ রাবুল আলমিনের নিজস্ব এলিমের মধ্যে রয়েছে। আর স্পষ্ট আয়াত আমরা সেটার উদাহরণ সহ যখন আলোচনা করব তখন সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যেমন দেখুন এই মুত আয়াতগুলো আবার তিন ভাবে বিভক্ত একটা হচ্ছে শব্দের দিক থেকে আরেকটা হচ্ছে শুধু অর্থের দিক থেকে আরেকটা হচ্ছে শব্দ অর্থ দু মিলে যেটা শব্দের দিক থেকে মতেসাবে অস্পষ্ট সেটা আবার দুই প্রকার একটা হচ্ছে শব্দকেন্দ্রিক যে এমন শব্দ ব্যবহৃত হয়েছে যেটা সচরাচর ব্যবহৃত হয় না সেক্ষেত্রে সুপরিচিত নয় সুরা আবাসের মধ্যে রয়েছে এটা একত্রিশ নম্বর আয়াত অথচ আব এখানে ব্যবহৃত হয়েছে ফল একটি প্রকার হিসেবে। কালা আলা শব্দটি ব্যবহৃত হয়েছে কোন মৃত ব্যক্তি যদি তার কোন সন্তান তার সম্পদের মধ্যে আল্লাপাক সেটা বলেছে তো সুরা নিসার মধ্যে আল্লাপাক বলতেছেন আমি ফতোয়া দিচ্ছি কালা সম্পর্কে তো আব শব্দটি কালালা শব্দটি এই দুটি শব্দ স্পষ্টকরণের দাবি রাখে শুধু শুনলে এটা বোঝা যাবে না এ দুটির ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে সেই ভিন্ন ভিন্ন অর্থের কারণে এ দুটি অস্পষ্ট এখানে কি অর্থে ব্যবহৃত হবে সেটা তার পারিপার্শ্বিকতা মিলিয়ে তারপরে সেটাকে নির্ণয় করতে হবে এছাড়া মুতা সাহেবে আয়াতগুলোর অর্থ নির্ণয় করা কঠিন হয়ে যায় আচ্ছা এরপরে দেখুন আরো একটি শব্দ রয়েছে যেমন নাকি বাদা যে ইব্রাহিম আলহ ইসালাম তার কমকে বলছেন যখন তারা উপাসনা করার জন্য বা উৎসবের জন্য বাইরে গেছে তখন তিনি বলছেন যে আল্লাহর কাসম আমি তোমাদের এই দেব দেবতাদের সম্পর্কে একটি কৌশল অবলম্বন করব শব্দটা ব্যবহৃত হয়েছে লা লাদান্না যে আমি অবশ্যই কৌশল অবলম্বন করব অথচ কাইদুন শব্দের মূল অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কিন্তু নভীর জন্য কি এটা শোভনীয় যে তিনি ষড়যন্ত্র শব্দ ব্যবহার করবেন এখানে জানতে হবে যে এই শব্দটা যেমন ষড়যন্ত্রের জন্য ব্যবহৃত হয় তেমনি ভাবে কৌশলের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় যেমন এই তেমার শব্দটা কোরআনে আছে মো আমারাত বলা হয় এটা যেমন ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয় তেমনি আবার ভালো কাজের জন্য ব্যবহৃত হয় তাহলে এইগুলি মিলিয়ে আমাকে নির্ণয় করতে হবে যে আসলে এখানে কোনটা প্রযোজ্য সুপ্রিয় দর্শক ইচ্ছা থাকা সত্ত্বেও আর সামনে বাড়তে পাচ্ছি না এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে যেহেতু সময় আমাদের ফুরিয়ে এসেছে তো এই মহকা মুতা সম্পর্কে ইনশাআল্লাহ আরো স্পষ্ট কিছু উদাহরণ সহ আপনাদের সামনে পেশ করে ওর আনে পাকে যে মুতা সাহাবে আয়াতগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের করণীয় কি আমাদের সে সম্পর্কে কিভাবে বুঝতে হবে তার উপর আলোকপাত করবো ইনশাআল্লাহ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ আলা ওয়াসাল্লু মুহাম্মদ ও আলা আলহি ওসাহাবি ওসালিম ওসালামু আলাইকুম ওরি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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিনغهাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন জিবি52 এলোওয়াইডি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার जो डबल वन थ्री टू थ्री जिनो वन यो अट नंबर जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अकाउंट नंबर जरोो डबल वन थ्री